ঘুরে তারা পরে এখনে সময় ছুঁড়ে আছে, যত ভয় তারা পরে এখানে সময় ছুঁড়ে ফেলো আছে যত ভয় ঘুরে তারা পরে এখানে সময় ছুড়ে ফেলো আছে যত ভয় আছে যত চারিদিকে মুসলিম নির্যাতিতা নিপীড়িত चारिदि के मुस्लिम निर्जातरा निपीड़ित निज भूमिताड़ित क्या आज उम्मा प्रतारित निज भूमिताड़ित কেন আজ ও প্রতারিত ও জগে মুসলমান জাগার সময় ঘুরে দাঁড়াবার এখানে সময় ঘুরে দাঁড়াবয় ঘুরে দাঁড়াবি সময় ছোট ফেলো আছে যত ভয় আছে যত ছেড়ে দাও বিছানাটা আয়েটে যা খায় পায়ে ছেড়ে দাও বিছানাটা আয়েসের পায়ে সের বিলাসিতা ছেড়ে দাও তুমি আজকে বিলাসিতা ছেড়ে দাও তুমি উ করে আপন এই কাজকে। বিলাসিতা ছেড়ে দাও তুমি দাঁড়াবার সময় ঘুরে দাঁড়াবার সময় যত ভয় ঘুরে দাঁড়াবার এখানে সময় ছুঁড়ে ফেলো আছে যত ভয় ঘুরে দাঁড়াবার এখানে সময় ছুঁড়ে ফেলো আছে যত ভয় ঘুরে দাঁড়াবার সময় ছুঁড়ে ফেলো আছে যত ভয়